মক্কাতে খবর গেল এই বজরের যুদ্ধে তাদের পরাজয় খবর গেল যাওয়ার পরে সেখানে কান্নার রোল পড়ে যাওয়ার কথা কিন্তু মকর লিডাররা করলে কেউ কান্দতে পারবে না খবরদার কান্নাকারি রোল পড়ে গেলে তাহলে আমাদের মনোবল ভেঙ্গে যাবে আমরা পরাজিত হয়ে গেলাম মানসিক ভাবেও শক্ত থাক কান্নার নিষেধাজ্ঞা দিয়ে দিল তে এখন মানুষের আবার আরব দেশে তাদের কান্দার নিয়মটা ছিল বেশি আপনারা শুনেছেন যে কেউ মারা গেলে যত বেশি কানতে পারে ততই তারা মা বাবার প্রিয় হক আদায় করলো কত কাঁদলো তার উপর নির্ভর করে যত বেশি কাঁদবে এই তো এইরকম বাবা মা এমন ছেলেমেয়ের হয়ে গেছে এতদিন পর্যন্ত কাঁদছে এরকম জোরে জোরে চিৎকার করছে বিলাপ করছে এরাই তো মা বাবার হক ঠিক মতো আদায় করলো কিন্তু ইসলামের শেষে কান্না থামানোর জন্য তাদের কান্নার রোল বেশি ছিল এখন এত বড় ঘটনা এত লোক মারা গেছে তাদের কাঁদতে পারছে না ছেলের জন্য কান্দতে পারে না ভাইয়ের জন্য কানতে পারে না স্বামীর জন্য কাঁদতে পারে না কি আসেনিম সালামী বংশে। এখন সে তো তার তিন ছেলে হারিয়েছে বদরের যুদ্ধে তিনজন মারা গেছে এখন তো সে ওই যে তাদের কান্নার অভ্যাস এমনি কান্না আসে কার কান্না আসবে না তিন সন্তান হারালে তার মধ্যে এটা ছিল তাদের মেইন শোক প্রকাশের একমাত্র মাধ্যম সেটাও করতে পারছে না খুব কষ্ট হচ্ছে তার আর সে ছিল অন্ধ চোখে দেখত না ব্লাইন্ড এখন একদিন রাত্রে সে তো রাত্রে ঘুমায় না এদের চিন্তা ঘুমাসে একদিন রাত্রে দেখলো যে খুব জোরে জোরে এক জায়গার থেকে কান্নার রোল পড়ছে এখন সেই তার প্রীত দাসকে পাঠালো দেখতো যে ওই কান্নার আওয়াজ পাচ্ছি হাল ও হেল কান্না করা কি হালাল হয়ে গেল খবর কান্নার পাওয়া নিয়েছে কিনা তাহলে আমি একটু ভালো করে কান্দি কারণ হচ্ছে কি হাল বাকাত করাইস না আল্লা কাতলা করাইসু সবাই তাদেরকে তাদেরকে হারিয়েছে আত্মীয়রা তারা কান্দছে কিনা দেখো লা আলী আব কি আল্লাহ আবি হাকিমা জৌফি কাদ যে আমার ছেলে তিনটা হারিয়েছে তার মধ্যে আবু হাকিম আছে সে তো আমার কোলই যার টুকরা আমার কোল যা একদম জোরে যাচ্ছে কানতে পারছে না জলদি করে খবর নিয়ে কান্নার পারমিশন আছে কিনা তো সে কৃতদাস গেল খবর নিতে যেদিক থেকে কান্নার আওয়াজ আসছে যে বাড়ি থেকে সেখানে গিয়ে খবর নিয়ে আসি বললো ইন্মিয়া ইন আবু কোন মানুষের জন্য কান্না কান্নাকাটি করে নাই ওই মহিলার একটা উঠছিল উঠটা হারিয়ে গেছে উঠের জন্য কান্দছে আর কপাল পড়া উঠের জন্য কান্দছে তখন সে বললো আহা। সে এখন আর ওরা আবার কবিতা চর্চা ভালোই করতে অনেকেই তো সেও কবিতা চর্চা করতে পারে ওই যে তার ছেলের জন্য কান্দবে সে আসাদিবাদ মুিব এখন সে একটা কবিতার মতো করে বলল। আতুন তার নাই আমাদের তো এখন এই এই ঘুমাতে পারছি না চোখ দুটো আমাদের বন্ধ হচ্ছে না শোকের কারণে ফলে তব কি আলা বাকরিন আলা বাদিন যুদুদু আহ সে তো উঁচুর জন্য কাঁদে কিন্তু আমি যে আমার চাঁদের মতো সন্তান হারালাম তার জন্য আমার কানার পারমিশন নাই আলা আল্লাহ কাজে কেউ যদি কানতে চায় তাহলে তার ছেলেগুলোর নাম বললো যে এইরকম ছেলে হারিয়েছি যেগুলো সিংহের ও সিংহ হ্যাঁ সিংহের রাজার মত আমার ছেলে এগুলোকে হারালাম এগুলার জন্য। আমি কানতে পারছি না একটা মানে দৃশ্য ফুটে উঠলো তাদের সমাজের এই কষ্টের কথা এরপরে আমরা এখন চলে যাই আবার সেই মক্কার খবরতে এরকম মদিনার খবর কি এখন তো শেষ নবী করিম সালাম তিন দিন থাকা পরে মদিনার দিকে রওনা হয়ে গেলেন এবং এটা ছিল যুদ্ধের নিয়ম যে তারা কমপক্ষে তিন দিন থাকতো যারা বিজয়ী পার্টি। বিজয় শক্তি এটা প্রমাণ করার জন্য যে তোমাদের যদি আর কেউ থাকো চ্যালেঞ্জ করতে আস আমরা আসি করে ভয় পেয়ে যায় যদি জানি তারা বোধ হয় একটু ভয় পায় গেছে আমরা আবার আসি কিনা তো এটাও যুদ্ধের একটা স্ট্র্যাটেজি হিসাবে তিনি তিন দিন সেখানে থাকলেন এরপরে দিকে রা করে দিলেন তাদের সত্তর জন বন্দী করে নিয়ে আসলেন এবং এই দুটো বন্দির মধ্যে দুইজন ছিল খুব দুষ্ট প্রকৃতির যারা লিডার পর্যায়ের এবং অসম্ভব বাধা দিয়েছে নবী করিম সাল্লা কষ্ট দিয়েছে একজন ওকবা এবন আবু মো আইদ একজন নাদর নাদর হারেস এরপরে তারা তিনি গনিমতের মাল এবং বাকি যারা বন্দী ছিল সবাইকে নিয়ে আছে। এখন ওখান থেকে মদিনার দিকে যাওয়ার আগেই গণিমতের মাল যুদ্ধে পাওয়া যে সম্পদ তখনকার জামানায় তো আর এত সম্পদ নাই পরাজিত বাহিনী যা কিছু ফেলে যায় তাদের রসদপত্র তাদের অস্ত্র শস্ত্র ইত্যাদি তাদের সম্বল যেগুলো যা কিছু আছে এগুলোকে বিজয়ী শক্তি যখন দখল করে এগুলোকে বলা হয় গণিমতের মাল এই গনিমাতে মাল তো আরব দেশের অন্যতম বাহিনী থেকে নিয়ে আসাই ছিল তাদের অন্যতম কথাবার্তা হচ্ছে যারা এগুলাকে জোগাড় করেছেন তারা বলছে আমরা এগুলো করছি আমরা এগুলো পাবো বাকিরা পাইলে সামান্য পাবে কিছু ঝগড়া ঝগড়া হচ্ছে মুসলমানদের ভিতরে এখন ওনারা তো মানুষ কিছু তো দুর্বলতা আছে কে বেশি ভাবে কে কম ভাবে আলোচনা হচ্ছে অনেক পরে যে বদর যুদ্ধের ঘটনা কি হলো সেই জন্য আল্লাহ তালা কোরআনে সুরা আনফাল নাজিল করেছেন এটার ব্যাপারে কিছু আমাকে বলেন আপনি তো বদর যুদ্ধে শরিক ছিলেন তিনি বলেন ফি না মা সারু আরে আমাদের বিষয় নিয়েই তো সুর আনফালের অনেক আয়াত নাজিল হয়েছে কারণ ওইখানে আমরা খুঁজ ঝগড়া শুরু করে দিয়েছিলাম কে বেশি পাবো কে কম পাবো একটু দাবি দেওয়া শুরু করে দিলাম তো আল্লাহ আমাদের হাত থেকে সেটা নিয়ে গেলেন নিয়ে আল্লাহ বললেন যে এগুলা সব আল্লাহর হক তোমাদের হক না পরে আল্লাহ কিভাবে বন্টন করার কথা বলেন একটু পরে সেটা আসবে আবার ইনশাআল্লাহ কোরআন আয়াত তো মেইন কারণ হিসাবে আরেকটি রেওয়ায় আসে বলেছেন যখন আমরা বদর থেকে বিজয় লাভ করলাম তখন আমাদের মধ্যে কেউ কেউ ছিল তারা শুধু দুঃশনকে ধাওয়া করা তাদের মোকাবিলা করার কাজে ব্যস্ত আবার কেউ কেউ পিছন দিক থেকে পাহারা দিতেন রসুল উল্লাহ সাল্লা সহ দুঃশ্মন পিছন দিক থেকে আসে কিনা আবার কেউ কেউ এগুলাকে সবগুলোকে যোগার করে সম্পদ নিয়ে এসেছে তো যারা এগুলাকে যোগার করে নিয়ে এসেছে তারা বললো না হা ফলাই আমরা এগুলো সব জোগাড় করছি যারা তারা আমরা এগুলো আনছি তারা তারা এগুলোর মালিক আর যারা আপনারা ওইগুলা আনতে পারেন না আপনারা মালিক হবেন না তো বাকিরা বলল যে আমরা জুশ্মনের পিছনে গেলাম তাদেরকে ধাওয়া করতে গিয়ে আর তোমরা মাল নিয়ে আসছ বিরাট কাম করে ফেলছ আমাদের কোন দায়িত্ব নাচসা হলো কথাবার্তা হলো তো আল্লাহ রব আলিন তখন আয়াত নাজিল করলেন ওনাদেরকে থামানোর জন্য সুরাল আন্থানের মধ্যে শুরুতেই এক নম্বর আয়াতের মধ্যে মাল সম্পর্কে জিজ্ঞেস করে কারা এগুলার মালিক হবে আপনি বলে দেন এই সমস্ত গনিমতের মাল এগুলো আল্লাহ এবং তার রসুলের জন্য এগুলার মালিক আল্লাহ আর তার রসুল আল্লাহকে ভয় কর আর নিজেদের মধ্যে ঝগড়া না করে ঠিকঠাক করে ফেল এইগুলো নিয়ে ঝগড়া করোনা এখন আমরা যদি বলি ও আল্লাহ সাহাবায় কারাম তারা এত উঁচু মানে তারাও দেখি টাকা পয়সার পিছনে সম্পদের পিছনে একটু মনোমালিন্য হয়ে যায় তো এতে কি বোঝা গেল মানুষ মাত্রই দুর্বলতা আসতে পারে ঠিক কিনা বলেন শুধুমাত্র আল্লাহ তালা কাদের গ্যারান্টি দিয়েছেন তাদের এরকম দুর্বলতা হবে না নবীগণ নবী রসুলগণ এর বাহিরিতে কারো গ্যারান্টি নাই এর বারে আমাদের মধ্যে এরকম ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে কিছু দেন দরবার হয়ে যেতে পারে তাহলে আমরা কি করব আল্লাহ এবং তার রাসুলের গাইড অনুযায়ী আমরা নিজেদের এগুলাকে ঠিক করব। কিন্তু এমন হইতে পারে মনে আজকের জমানায় ইসলামী ব্যক্তিত্ব তাদের মধ্যে কিছু সমস্যা হয়ে যেতে পারে ঝগড়া হয়ে যেতে পারে তো এটা নিয়ে যদি আমরা হতাশ হয়ে যাই কোন জায়গায় এরকম যে ইসলামী ব্যক্তিত্ব ইসলামী গ্রুপগুলোর মধ্যে যদি কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় ওইটা অনেকেই খুব নেগেটিভ না হো ঠিক না এটা বুঝলাম কিন্তু মানুষের মধ্যে মনে করি তিনিও মানুষ ভুলের উদ্ধে না তিনিও মাঝে করে ফেলতে পারে তাহলে আমরা এখান থেকে এই লেশন করতে পারি তাই না এরপরে এখন গনিমতের মালির বন্টনের ব্যাপার আসল যে নবী করিম সাল আল্লাম যখন আসা এলাকায় আসলেন মদিনায় ফেরত রাস্তার পথে তিনি সেখানে বসে রেস্ট নিয়ে তিনি এবারে গণিমতের মালগুলোকে আল্লাহ নির্দেশ অনুযায়ী সম্পদ বন্টন করে দিলেন পাঁচ ভাগের এক ভাগ বাইতুল মাল জমা দেওয়ার জন্য রাখলেন বাকি চার ভাগকে মুসলমাদের মধ্যে বন্টন করলেন এমনকি কিছু কিছু সাহাবি বিভিন্ন ওজোর কারণে যারা আসার কথা ছিল নিশ্চিত সিরিয়াস ওজোর ঘটে গেছে তারা আসতে পারেনি তাদেরকে তিনি এই মধ্যে ভাগ দিয়েছেন কারণ তারা নিজস্ব কারণের থেকে থাকেননি ওজন এসে গেছিল তার মধ্যে একজন ছিল ওনার জামাতা ওসমান এবং আফান রাজিউল্লাহ আনহু কারণ উনি ওসমান আসার কথা কনফার্ম কিন্তু ওনার বিবি নবী করিম সাল্লা মে রুকাইয়া রাজি আল্লাহ আনহা সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়লেন ভারি ইল এবং এমন অসুস্থ হলেন যে ওনার পাশে থেকে ওসমান রাজি যাওয়া ঠিক না এই জন্য নবী করিম সালেন তুমি থাকো কারণ সে খুবই অসুস্থ তোমার যাওয়া আল্লাহ এমনি কবল করে ফেলছে তোমার নিয়তের কারণে তুমি থাকো এবং ঠিকই ওনার বদর যুদ্ধ চলা অবস্থায় ওনার বিবি রুকাইয়া রাজি আল্লাহ আনহা ইন্তেকাল করেন এই জন্য নবী করিম সাল্লি সাল্লাম উনি ওনাকে সেখানে অংশ অংশীদার করেছেন করে মোটামুটি আলহামদুলিল্লাহ মুসলমানদের আল্লাহ ঠিক করে দিলেন মাসা আল্লাহ কোন অসুবিধা থাকলো না নবী করিম সাল আলহি সাল্লাম নিজেও একটা অংশ পেলেন এবং ওনার অংশের মধ্যে অন্যতম একটা জিনিস ছিল যে একটা বড় সুন্দর একটা তরবারি তিনি পরাজিত বাহিনীর থেকে ওনার জন্য বরাদ্দ করলেন সেটার নাম ছিল জুল ফিকার পরবর্তী পর্যায়ে তিনি এটাকে ব্যবহার করেছেন বিভিন্ন যুদ্ধের ময়দানে নিজে এই অস্ত্র পরিচালনা করেছেন। ওনার জুল পরে এই তরবারিটা মালিক হন বা ওয়ারির সূত্রে এটা চলে যায় আলী রাজি আল্লাহ কাছে তিনি পরে এটা কি ব্যবহার করেছেন বিভিন্ন যুদ্ধে এই যে গনিমতের মালের খবর আসলো যেটা আসলে এই গণিমতের মাল কিন্তু রাখা লাগতো আর রেখে আল্লাহর কাছে আল্লাহ আপনি কবুল করেন তখন আসমান থেকে আগুন এসে এগুলোকে জ্বালিয়ে ফেলতো এই কবুলের লক্ষণ হালাল ছিল না কিন্তু এই উম্মদকে আল্লাহ করেছেন হালাল করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে মাল হালাল করে খাওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন রহমাতান রহমানা বিহা তিনি আমাদের প্রতি রহম করেছেন এই এলা করে লিমা আলিমামা তিনি আমাদেরকে হালকা করে দিয়েছেন আমাদের কষ্ট দূর করার জন্য কারণ মোদিনায় যখন ওনারা এসেছিলেন তাদের তখন অবস্থা খুব কাহিল কাফেরগণ তাদেরকে নিরাপত্তা সহকারে বিভিন্ন দিকে মক্কা দিকে যাওয়া ব্যবসা বাণিজ্য ওইগুলোতে অনেক রেস্ট্রিকশন করে দিয়েছিল সেই জন্য আল্লাহ তালা এটাকে হালাল করে দিলেন আল্লাহ নিজে নিজেই আল ফানে বললেন ফাকুলু মিম্মা গানিম তুম হালাল তোমরা এখন যা কিছু গণিমত পেয়েছ এগুলাকে তোমরা খাইতে পারো ব্যবহার করতে পারো তৈ হালাল এবং তৈ এটা আল্লাহ তোমাদেরকে হালাল করে দিয়েছেন এটা একটা ভালো জিনিস এর মধ্যে আর কোন ক্ষতি নাই এর মধ্যে কোন আপত্তি নাই আল্লাহর পক্ষ থেকে এসেছে। আরকি হাজি হিন কাবুল্লাহ তোমাদের আগে গণিমতের মাল কোন জন্য হালাল ছিল না কেন তঞ্জিলুমিনের সময় নারুন ফত কুলহা আকাশ থেকে আগুন এসে এই গনিমতের মালকে খেয়ে ফেলতো হেলামা কেন ইয়ার বাদার যুদ্ধের পরে আল্লাহ তালা এই গণিমতার মালকে এক হালাল করলেন তো আল্লাহ বললেন আল্লাহর পক্ষ থেকে যদি এটা কিতাব লেখা না থাকতো আগে থেকেই যে তোমাদেরকে হালাল করে দিবেন এটা তো আল্লাহর জানা আছে তিনি লিখেও রাখছেন কিন্তু তোমরা না জানার আগেই তো খাওয়া শুরু করে জন্য চিন্তা করে ফেলছিল এটার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাদের আদা বাঁচার কথা ছিল কিন্তু যেহেতু আল্লাহ লিখে রাখছেন সেই হিসাবে আল্লাহ সেটাকে ইগনোর করেছেন এখন ফাঁকুলু মিমা গানিম তুম হালাল এখন খাও তোমরা যেগুলা গণিমত মাল অর্জন করেছিল হালাল তাই তাই গণিমত মাল বন্টন হয়ে গেল এখন ওনারা মদিনার দিকে আসছেন তার মৃত্যুদণ্ড কার্যকরী করার হুকুম দিলেন কেন কায় মুদীর যুদ্ধে সে ছিল ফ্লাগ ধরার দায়িত্ব তার হাতে ছিল অন্যতম লিডার এ ফ্লাগ নিয়ে সে ছিল এবং সে ছিল একজন বড় ক্রিমিনাল এবং নবী করিম সালামের দুঃশনিক ক্ষেত্রে অত্যন্ত অগ্রগামী তিনি হুকুম দিলেন তার মৃত্যুদণ্ড কার্যকরী করার জন্য আলী রাজি আল্লাহ তালু তার মৃত্যুদণ্ড কার্যকরী করলেন এই অকবার কাহিনী আমরা শুনেছিলাম কাহিনী আমরা শুনেছিলাম প্রথম দিকে জীবনে সে কিভাবে অত্যাচার করেছে এবং সে কি করত করার করতো সে চলে গেল আলহরা এলাকায় সিরিয়া এলাকার ভিতরে সেখানে সেটা তখন আহ সিরিয়া এলাকার ওই এলাকাটা ছিল পারস্য সম্রাটের অধীনে সে ওখানে গিয়ে অনেকগুলো কেসা কাহিনী শুনে আসলো তাদের বিভিন্ন ধর্মীয় কেসা কাহিনী যেগুলো আছে রুস্তম ইসম বড় বড় ইরান দেশের যে বাদশাহ কাহিনী বিজয় কাহিনী ইত্যাদি শুনে আসলো এসে সে কি করত ট্রেনিং নিয়ে আসলো ভালো করে তারপরে নবী করিম সাল্ল সাল্লাম যেখানে যেখানে মক্কায় থাকা অবস্থা দাবাতি কাজ করতেন সমাবেশ করতেন ছোট ছোট লোকদেরকে ডাকতেন তো সে ওখানে চলে যেত গিয়ে নবী করিম সালামের কথা শেষ হলে তারপরে বলতো এখন বস ওনার কথা শুনতে পারে কাহিনী কাহিনী এগুলো বলে কোরআনের আয়তের কথা সে বলে কাহিনী বলে আমার কাছে তার সাথে আরো সুন্দর কাহিনী আছে তারপরে সে এই তো পারস্য দেশের বিভিন্ন রকমের গল্প কাহিনী কিসা তাদের রাজা বছরের কাহিনী এগুলো শুনায় তারপরে বলে দেখো দিমাদা মোহাম্মদ আসান দেখছো আমি কত কাহিনী বলছি তোমাদেরকে তো আমার সেই মোহাম্মদ কি বেশি ভালো করে বলে আর এরপরে সে আরো এখানেই থামে নাই সে এক সুন্দরী নর্তকী গায়িকা খরিদ করলো কৃতদাসী হিসাবে যেই ব্যক্তি খবর পায় যে ইসলাম কবুল করছে মোহাম্মদ তার বাড়িতে গিয়েছে তাকে দাওয়াত দিচ্ছে তাকে ধরে সে আবার তার পিছনে গিয়ে দিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে এনে ভালো করে তাকে করে আচ্ছা করে এরপরে মদ খাওয়ায় আর তার সুন্দরী নায়িকা গায়িকা নর্ত নাচ দেখায় গান শুনায় করে মানুষকে বলে দেখ এই যে উপহার উপহার মোহাম্মদ তোমাকে দিবে নাকি আর এভাবে করে গান বাজনা ইত্যাদি করে তাদেরকে ইসলাম থেকে দূরে সরানোর ফোন দিতে আছে আল্লাহ তালা সুরকমান ছয় নম্বর আয়তে সে উপলক্ষে আয়াত করেছেন যেখানে আল্লাহ গান বাজনা যে হারামে দিয়েছেন আসে যারা এই চর্চা করে মানুষকে আল্লাহ রাস্তা থেকে গোমরা করার জন্য। তো এইভাবে এই কাজ করেছিল এই লোকটা আর নাদ আল হারিস এবং এই যে সেই ইসলামকে ঠেকানোর জন্য ইসলাম যাতে না বাড়তে পারে এটা আল্লাহ এবং তার শাস্তি হবে মৃত্যুদণ্ড এই জন্য তার মৃত্যুদণ্ড কার্যকরী হয়ে গেল এরপরে আরেকজন হচ্ছে আবুমুআ ওকবা বিন আবুদ সেই ব্যক্তি খুব দুষ্ট ছিল নবী করিম সালাম আরেকটু অগ্রসর হওয়ার পরে যখন মদিনা দেওয়ার আগে এরকম একটা এলাকায় পৌঁছলেন রেস্ট নেওয়ার জন্য সেখানে তিনি আরেকটি সিদ্ধান্ত দিলেন যে ওকবা বিন আবি মুী করতে হবে তার কারণ কি সে অনেক বড় আরেকটি বড় লিডার এবং ক্রিমিনাল ওকায় নামিন আসাদিন্ন আদা ও রাসুল্লাহ সাল আলী আসাল্লাম সেই ব্যক্তি নবী করিম সালের দেখবা আমি এখন মোহাম্মদ কি করি সেচ দায়ে গেল আর যাওয়ার জন্য অপেক্ষা করতে গিয়ে সে বাইরে থেকে পচা উঠতে দবাই করা হয়েছে নাড়ি এনে উনি শেষদার থাকা অবস্থায় মাথার উপরে এভাবে রাখলো এগুলো সঙ্গে আছে তো হেভি জিনিস উঠে গুলো তো অনেক বড় হয় ওনার উপর এভাবে করে দিল যে উনি আর মাথা উঠে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা এবং এই অবস্থায় ওনাকে আসলে খবর পেলেন এবং তিনি এসে গুলা টান দিয়ে কোন রকম সরালেন ওনাকে কোন রকম উদ্ধার করলেন সেই কাহিনী তোমার আছে তো এই লোকটা হলে সেই লোক যে নবী করিম সাল্লামকে এত কষ্ট দিয়েছে তো এটাতে তিনি তার ব্যাপারে যখন সিদ্ধান্ত দিলেন এবং আরো করেছে সে ওক আবিদ কি করেছে আরেকদিন নবী করিম সাল্ল আল সাল্লাম যখন বয়ান করছিলেন এর আগে এরকম ঘটনা করার আগে তখন তারা কাফেরা নিষেধাজ্ঞা দিয়েছিল যে লিডাররা কেউ তার বয়ান শুনতে যাবে না নবী করিম সাল্লা দাওয়াতি স্পিচ দিলে এরকম বক্তিতে কেউ হাজির হবে না কিন্তু সেখানে ওকবা এবিন আবি মঈদ হাদির হয়ে গেছিল সে শুনলো কিছুক্ষণ এই শুনার পরে তার বন্ধু ছিল উবাই উবাইবিন খালাফ সেই ব্যক্তি খবর পেলে যে ওকবা এ আবি আবিদ ওই মজলি সে গিয়েছে কেন গেল এসে আসে তার ফ্রেন্ডকে খুব চার্জ করলো এবং বললো যে তুমি কেন গিয়েছিলে সে কিছু বলে গেরা আর দেখি কি বলে সে একটু শুনতে গেলাম আমি কি আর এই শঙ্কব করি নাকি কণা এগুলো সোনব কনা তুমি যাওয়াটা বড় অপরাধ করেছ এই অপরাধে প্রায়শ্চিত্ত হচ্ছে তুমি গিয়ে যদি মোহাম্মদের চেহারা আমাদের থুতু মেরে আসতে পারো তাহলে আমরা তোমাকে ছাড়ব ক্ষমার দৃষ্টিতে দেখব তাহলে তোমার সঙ্গে আমার গিয়েছিল। তখন সে গেল গিয়া কাছে ঠিক আছে নবী করিম সাল্লামের চেহারা আমাদের থুতু মেরে আসলো সেই মক্কার ঘটনা তো নবী করিম সাল্লাম তার ব্যাপারে যখন সিদ্ধান্ত দিচ্ছেন তাকে কার্যকরী করতে করতে হবে তখন অকবা বলে এখন নবী করিম সাল্লাহ সাহেবের কাছে দরখাস্ত দেয় মান দিচ্ছ সবিজ্ঞাতি ইয়া মোহাম্মদ মোহাম্মদ আমাকে মেরে ফেললে আমার বাচ্চাগুলো কি উপায় হবে তখন তিনি বলেন আর আগুন আগুন তার অর্থ কি এর অর্থের মধ্যে ওলামা কেমন বলেছেন অর্থাৎ তুমি তোমার বাচ্চার কাছে চিন্তা করো তুমি যে যাহার নামে দেওয়া আগুন যে তোমার জন্য রেডি হয়ে আছে ওইটা চিন্তা করো তার বলবেন যে আল্লাহ রহমতুল আলমিনাতে দয়াম দয়াময় তিনি একটু ছেড়ে দিতে পারতেন না এখন রসুল সাল আলাম যে কোন সিদ্ধান্ত আমাদের মত নেন না অন্য আরেকজনের হুকুমে নেন তিনি আল্লা ক্রিমিনাল দায়িত্ব আল্লাহ একটি কাজও আল্লাহ হুকুমের বাইরে করবেন না এটা আল্লাহ এইগুলা এখানেই তাদের মৃত্যুদণ্ড পাওয়া দরকার আবু লাহাব হার ফেল করে মারা গুলো অসুস্থ হয়ে কারণ এগুলো কপালে হে হবে না এগুলোর মুক্তিও হবে না এগুলোর ব্যাপারে যে সুরাবা কারা শুরুতে আল্লাহ কি বলেছেন আবু সুফিয়ান এর বাইরে থেকে গেলেন তো হয়তো আল্লাহর হুকুমে খাতাম আল্লাহ আলাহ কুলু বিহীমের মধ্যে তিনি পড়েন নাই বেঁচে গেছেন তিনি ফতে মাক্কার কবুল করার সুযোগ পেয়েছেন কাজে এখানে কেউ যেন মনে না করে যে রহমতের নবী দয়াল নবী তিনি তো এত দয়ার দয়ালু নবী হলে তো তিনি যুদ্ধ করতে আসতেন না কেমনি হবে তা আরো কিছু দয়া মায়া দেখাইলেও কিছু ঘটনা আরো সামনে আসবে যে কোন কোন ক্ষেত্রে আসলে আল্লাহর দিনের সাথে হক বাতিলের সাথে শক্ত সিদ্ধান্ত নিতে হয় ক্রিমিনালকে শাস্তি দিতে হয় দুনিয়ার মধ্যে তাহলে দুনিয়া তো অন্ধকারে এবং জুলুম ইনসাফে পূর্ণ হয়ে যাবে এরপরে ওনারা এখনো মদিনায় পৌঁছেন নাই এখনো মদিনায় খবর যায় নাই সঙ্গে এখনো বন্দুকগুলো আছে গণিমতাম নিয়ে আসছেন এখন তিনি মদিনায় দ্রে খবর দেওয়ার জন্য তিনি দুইজন লোককে পাঠালেন যাও মদিনা লোকদেরকে তারা তো টেনশনে আছে কি হচ্ছে খবর দিয়ে দাও যে আমরা আল্লাহ আমাদেরকে যুদ্ধের দুই এরিয়া খবর দেওয়ার জন্য গেলেন মোদির যেটা পাহাড়ি এলাকা নয় একটু সমতল ভূমি নিচু এলাকা সেখানে তিনি গেলেন আর আব্দুল হা রেখা কে পাঠালেন তিনি আলিয়া এলাকায় উঁচু এলাকায় একটু পাহাড়ি এলাকায় যারা বসবাস করে তাদের কাছে সেখানে গিয়ে তারা খবর দিলেন তো যাই দেবিনা ওনার ছেলে আসে উসামা তখন উনি কেবল পচতেছেন আর ওই সময় দেখেন যে ওনার ছেলে উসামা রোকাইয়া নবী করিম সাল্লা সালামের মেয়েকে দাফন করে কেবল আসতেছে বাড়ির দিকে তো উসামাকে দেখাইলে একদম দেখো তোমার বিজয়ের খবর বললেন যে দেখো যুদ্ধে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ আল্লাহ রসুল বিজয় লাভ করেছেন ওসবিনে রবি মারা গেছে গিয়েছে আবু জাহাল হেসাম তার দুই ছেলে বাবা জায়দ কে জিজ্ঞাসা করে এই খবর শুনে বলেন যে আমি বললাম ইয়া আবাতে আক কোন হাতে বাবা এগুলো ঠিক নাকি সব আসলে কি মানে তাদের বিশ্বাস হচ্ছে না যে আল্লাহ তালা প্রথম যুদ্ধে এভাবে তাদের লিডার গুলোকে আলহামদুলিল্লাহ আল্লাহ করে দেবেন অন্য রে আসে যে যাই মানে হারে নবী করিম সালাম নিজের উঁট নিয়ে আসছেন খবর দেওয়ার জন্য ওনার উঁটটা জায়দ উ থেকে একটু তাড়াতাড়ি হাঁটতে পারবে তারপরে উসামা বলেন যে কাফেলা বন্দিদেরকে নিয়ে চলে এসেছে এ হলো জাহেদ যে এলাকায় খবর দিলেন আরেক সাহাবি আব্দুল রাহা যিনি গিয়েছিলেন আরেক এরিয়ায় তিনি সেখানে গিয়ে তাদেরকে উঁচু এলাকায় হেফাজতে আছেন তিনি নিরাপদে আছেন ওনার কোন ক্ষতি হয়নি মুশ্রেকদের বিরাট বিরাট লিডার গুলো মারা গিয়েছে বিশাল সংখ্যককে বন্দী করা করা হয়েছে এবং বড় বড় লিডার যে নাম বললেন তো সেখানে একজন ছিলেন তিনি আমি শুনে এটা আমার তো বিশ্বাস হয় না অবিশ্বাস্য কি করে আমি বললাম এই যে যা বলতেছি সব ঠিক না কি খবর ই বলল নিয়ে হাজির করে ফেলবেন তোমার দুই চোখে দেখতে পাবা অত এই তিনি পাহাড়ি এলাকা সব এলাকায় পাড়ায় পাড়ায় গিয়ে খবর দিলেন আর এই খবর শুনে মদিনার যারা শিশু এবং যারা ছেলে মেয়ে বালকরা আছে তারাও যুদ্ধ বিজয়ের গান করিম সাল ইসলামের অন্যতম বড় কবি ছিলেন তিনি আরবের অন্যতম খাতানামা কবি তিনি তখন কবিতার কয়েকটি লাইন লিখলেন যে আমরা তো আল্লাহর রহমতে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ শক্তির কারণে কোনো কমকে আমরা ভয় করি না তাদের নাম্বার বেশি হোক না কেন তাদের সংখ্যা বেশি হোক না কেন যত রকমের অস্ত্র তারা নিয়ে আসুক আমরা কাউকে ভয় করার কোনো কারণ নেই আল্লাহর উপরে তাবাকল করে ইদে আমা আলা আলাইনা কেফানা হাহুম রব রু তারা যত প্রস্তুতি অস্ত্র নিয়ে আসুক না কেন যত বড় বাহিনী নিয়ে আসুক না কেন আমাদের এই যে বদরের দিনে আজকে আমরা আল্লাহ তালা আমাদের শানকে কত উঁচু করে দিলেন সারা আরবদের মধ্যে এবং অতি অল্প সময়ের মধ্যেই আমরা বিজয় লাভ করলাম আর আমাদেরকে মৃত্যু আমাদেরকে ঠেকাতে পারল না অর্থাৎ আমাদের পরাজয় হওয়া থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করলেন এরপরে নবী করিম সাল মদিনা পৌঁছে গেলেন তিনি এলাকা আর এলাকায় যখন আসলেন সেখানেই ইতিমধ্যেই মুসলমানদের লিডারগুলো ওখানে এগিয়ে গিয়েছেন ওনাকে ওয়েলকাম করার জন্যে অভ্যর্থনা জানানোর জন্যে বিজয়ের কারণে সেখানে মদিনার আনসারিদের অন্যতম লিডার যিনি হুদাই তিনি বললেন ইয়ার রাসুল আল্লাহ দান করেছেন আপনার জুড়িয়ে দিয়েছেন শীতন করে দিয়েছেন রাসুল্লুফি আনবাদিনা তালকা ইয়ার্লা আমার আফসুস আমি যে আপনার সঙ্গে বদলে যেতে পারি নাই কারণ আমি যদি জানতাম যে নির্গাত যুদ্ধ হবে তাহলে তো আমি কিছুতেই পিসপা হতাম না কারণ ওই মনে আছে তো এটা যুদ্ধ হওয়ার কথা ছিল না আবু সুফিয়ানের বাণিজ্য কফলাকে মালপত্র কেড়ে নিয়ে আসা এইটা ছিল টার্গেট আর যদি সত্যি যুদ্ধ হবে এইটা টার্গেট থাকতো তাহলে তো মোদিনা আরো অনেক আনসারী সাহাবি কিছু কিছু লিডার যারা জিতে পারেননি তারা কেউ পিছনে থাকতেন না যে নবী করি ইম সাল্লাহ আলম যুদ্ধে থাকবেন আর ওনারা মোদিনায় বসে থাকবেন তো উনি ওই কথা বললেন আর ঠিকই উনি অনেক উঁচু মানের সাহাবে ছিলেন তিনি সত্যি কথাই বলেছেন ওলা তো মনে করছিলাম আবু সুদিনার কাফিলা মোকাবিলা করতে যাচ্ছেন ওলা আমি যদি জানতাম মক্কা বাহিনী আসছে আপনাকে আক্রমণ করতে তাহলে তো আমি কিছুতেই পেছনে থাকতাম না নবী করিম সাল্লাহাম অবশ্যই আন্তরিকভাবে বিশ্বাস করেছেন তিনি বলেন সদাক্তা তুমি সত্যবাদ আমি জানি তুমি ঠিকই বলেছ অত নবী করিম সাল মদিনার কেন্দ্রস্থলে প্রবেশ করলেন আহ সব সবদিক থেকে আসলো এবং মুসলমানরা অমুসলিমরা এখন ইসলাম কবুল করেনি মদিনায় এরকম বেশ কিছু লোক এখনো ছিল তারা এসে সবাই এখন বদার যুদ্ধের বিজয়ের খবর শুনে এখন তারা দলে দলে মদিনার বাকি নাই প্রায় সবাই ইসলাম কবুল করে গেল ইহুদি সম্প্রদায় বাদ দিলে বাকি পত্রলীক যারা ছিল তারা প্রায় সবাই কবুল করে ফেললে এমনকি আব্দুল যে মদিনায় হওয়ার স্বপ্ন দেখেছিল রাজা হওয়ার স্বপ্ন দেখেছিল তার মাথার মুকুট তৈরি হয়েছিল একটা অভিষেকের মাধ্যমে রাষ্ট্রের সে প্রধান হবে এই অপেক্ষায় ছিল কিন্তু নবী করিম সাল্লাম আসার কারণে তার সে আসার গুরে বালি হয়ে গেল সেও দিন দেখলো যে না এখন তো আর পেছনে থাকা যায় না এখন যেহেতু এদের বিজয় হচ্ছে আমি তো বিজয়ের অংশীদার হওয়া লাগবে এখন সেও ইসলাম কবুল করে ফেলল এবং তার আবার কিছু ছিল এরা কিন্তু কিন্তু উবাই সে জেনে বুঝে ইসলাম কবুল করেনি ইসলামের মহাব্বতে কবুল করেনি মোনাফিক এইদিকে এখন থাকি আমি তাহলে তো একলা হয়ে পড়ব আবার যদি তাদের এরকম যুদ্ধে সামনের দিকে যুদ্ধ হয় তাহলে তো গণিমতার মানের অংশ পাব এই সমস্ত বিভিন্ন কারণে সে মোনাফিক নিয়তে ইসলামে ঢুকলো আসলে মোনাফিক এরপরে নবী কারিব নিয়ে বললেন তখনতে নাই প্রপারলি তাই তখন এরকম ভাগ করে দিলেন এরা কোথায় থাকবে কিভাবে থাকবে কে কে খাবারের দায়িত্ব নিবে তিনি ভাগ করে দিলেন যে বন্দিরা যেন উপোস না থাকে তাদের লুকআপ্টার করবা এভাবে ভাগ করে দিলেন কে কে কে কার লুকআপ্টার করবে খাবার নিয়ে আসবে তো সাহাবিরা বাড়ি থেকে এভাবে খাবার নিয়ে আসতেন এবং ওখানে বন্দী হয়েছিলেন একজন তার নাম ছিল আবু আজিজ তিনি ভাই হিজরত করেছেন কিন্তু তার ভাই আবু আজিজ তিনি ইসলাম কবুল করেননি তিনি কাফের ছিলেন এবং তিনি মক্কা থেকে এসেছিলেন যুদ্ধ করতে বদরে এবং বন্দী হয়ে গেলেন তো উনি বলেন যে আমাদেরকে এই বদরের বন্ধুদেরকে মদিনিয়া বাসি কিভাবে ট্রিট করলো কিভাবে মেহমানদারি করলো তিনি বললেন যে আমি ইসলাম ছিলাম কুন্তুফি রাহতিমিন আমাদেরকে আমার দায়িত্ব দেওয়া হয়েছে কিছু আনসার সাহাবিদের কাছে আমার খাবার দাবারের লুক আপার ফদক আবু আশা খাসবিল যখন তাদের দুপুরের খাবার লাঞ্চ এবং ডিনার রাতের খাবার এগুলো সময় হতো তারা আমাকে সব সময় রুটি খাওয়াত মদিনাবাসী কি সব সময় রুটি খাইতে পারতিনা লোকেরা খুব রেয়ার মেন যারা যারা মোটামুটি একটু অর্থনৈতিক মোটামুটি সলভ আছে তারা রুটি খাইতো আর কি তো বলে যে তারা রুটি সারা আমাকে খাবার দিত না আর তাদের এত কম রুটি বানাতো তারা অনেকে খেতে পারত না তারা খেজুর খেত রুটিটা আমাকে দিয়ে দিত। কারণ রসুল্লাহ সালিসাম ইয়াহুমিনা আমাদের জন্য নবী করিম সালাম তাদেরকে অসিহত করেছেন নসিহত করেছেন উপদেশ দিয়েছেন দেখো বন্ধুদের খাবার দাবারে ধর দূর উত্তম তরিকায় ব্যবস্থা করবা তাহলে নবী করিম সাল আসলাম রহমতুল্লাহ আলমিন ঠিকই আছেন তিনি এরকম নির্দয় নয় বন্ধুদেরকে কষ্ট দেওয়া আজকালিকার জামানায় মানে বন্ধুদেরকে কেমন কষ্ট দেয় বলেন তো মুসলমানরা বেশি কষ্ট দেয় ধরে রিমান্ডে নিয়ে কি করে আর দেশ থেকে খবর আসে যে এত ঠান্ডা একটু শীতের কাপড় আনতে দেয় না ফ্লোরের মধ্যে শুইতে হয় এই মুসলমান জালিমগুলো কি কষ্ট মানুষকে দেয় এই রিমান্ডের নামে তো এত ভালো ব্যবহার করতো আহ হাতা মাতা কাজ্জা লাগতো আহারে তারা রুটি খায় না ছেলে মেয়ে আছে ওদের খাইতে দেয় না একটু রুটি পেয়েছে সেটা আমার জন্য পাঠিয়ে দেয় তা আমি কোনো কোনো সময় বলতাম যে না আমি রুটি খাবো না আমি একটু খেজুর খেয়ে থাকি এইবার আমি খেজুর খেয়ে একটু বাচ্চাদেরকে রুটি দিয়ে না ভাই রুহা আবার খেয়ে বাচ্চাদেরকে না দিয়ে পাঠিয়ে করলেন এরপরে সাউদ আজ্লাহনার ছোট একটা ঘটনা আছে তিনি নবীর করিম সাল্লাহ বিবি সাউদ আজ্লাহনা সাউদ জামা তো তিনি যখন দেখলেন চিনতেন একজনকে সে হচ্ছে বাঁধা আছে তো তিনি তাকে লক্ষ্য করে বললেন সাউদা ওই কাফের বন্দুকে লক্ষ্য করে তাকে চিনতেন মক্কাবাসী আবু আবুয়াজিদ আহ তাই তুমি আল্লাহ কি ব্যাপার তোমরা যুদ্ধের মধ্যে এখন তোমাদের হাত আমলেছ যে আমাদের হাত বাঁধ তো এই মোর বা তো মরবার একটু যুদ্ধ করেই মরত এই অবস্থায় বন্দী বন্দী হয়ে আস কি তো এই খবর নবী করিম সাল কানে পৌঁছলে তিনি বললেন ইয়া সাউদা আহ আল্লাহ আল্লাহ আলা হি তো হারে দিন কি তুমি কি ওই বন্দিকে বলছো ভালো করে যুদ্ধ করতে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে এইটা কি তুমি বললা নাকি এই কথাটা কি তোমার ঠিক হলো তো তিনি বলেন মহিলা মানুষ তো আবাহিম্লা হাকতো হি না কুলতু ইয়ারাসুল আল্লাহ আমার যা বলছি বলছি এই জন্য যে যুদ্ধ করতে আসছিস তুই এই দুরাবস্থা কেন যুদ্ধে লড়াই করবি তুই এরকম কাপড় হলি কেন ওই কথা বলছিলাম আর কি হয়তো আমার বলা ঠিক এরপরে নবী করিম সাল মাল নিয়ে সমস্যা হয়ে গেল বন্দুদেরকে কি করা হবে এটা এনে রাখা হলো এখন এদের ক্ষেত্রে তাদেরকে কি সবাইকে কিছু মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়া হবে না তাদেরকে সবাইকে হত্যা করা হবে কোনটা করা দরকার এবার তিনি ফয়সালা করতে বসেছেন তিনি পরামর্শ দিলেন সাহাবিদের কাছে সিনিয়র সিনিয়র সাহাবিদ যারা ছিলেন আমাকে পরামর্শ দাও কি করবো তো তিনি আহ বলেন ম্যা তারা উসারা এই বন্দুগুলোর ব্যাপারে কি করতে পারি পরামর্শ দাও আবু আকার যারা আনহু এবং অমরাজারা আনহু এই দুইজন তো সবচেয়ে বেশি ওনার কাছে পরামর্শ দেওয়ার জন্য এবং তিনি ওনাদের সঙ্গে বেশি সব সময় পরামর্শ করেন এবং এই জন্য ওই দুজনকে কি বলা হয় ওজিরাই ই রাসুল্লাহ সাল্লিশালাম নবী করিম সালের সময় দুইজন এই দুইজন আবার তিনি যদি কোন বিষয়ে যেখানে আল্লাহর পক্ষ থেকে কোন ফর্মান নাই সেই বিষয়ে তোমরা দুইজন আমাকে একমত হয়ে কোন পরামর্শ দিলে আমি তোমাদের দুইজনের এই পরামর্শের বাইরে কোনো কাজ করব না উনি এত কনফিডেন্স তাদের ব্যাপারে ওনার আছে এত গুরুত্ব দেন দুজন কাজিন চাচত ভাই ইত্যাদি নিজের জ্ঞাতি গোষ্ঠীর লোকজনই কোরআজ বংশের আমরা তো বংশ থেকে আসি আমাদের জ্ঞাতি গোষ্ঠী কি করা যায় আর তাহামিন ফিরিয়ে আমার মনে হয় মুক্তিপণ আদায় করে বেশ কিছু অর্থের বিনিময়ে মুক্তিপণ নিয়ে এটাও আর সিস্টেম ছিল তৎকালীন জমা নাই যে মুক্তিপণ আদায় করে তাদেরকে ছেড়ে দেওয়া তো মুক্তিপণ নিলে সুবিধা কি হবে না রাষ্ট্রের একটা বাইতুল মালে শক্তি বাড়লো আমাদের তো এখানে কোন ফান্ড নাই কাপড় রাজা আবার যে আসবেন আমা থেকে যুদ্ধ করতে তাদের মোকাবিলায় আমরা অস্ত্র শস্ত্র কিনা প্রস্তুতি নেওয়া এগুলো আমরা পারবো আসাল ইয়াদি আহমদ ইসলাম আর দুই নম্বর হচ্ছে আরেকটা বলা যায় না তো একদিন আল্লাহ তাদেরকে ইসলামের জন্য মৃত্যুদণ্ড দিয়ে দিই সব মরে গেল আমরা সে আশা করি এইটা তিনি পরামর্শ দিলেন এবারে নবী করিম সাল্লাম ওনার দ্বিতীয় মিনিস্টারের পরামর্শ নেবেন মে তরাই ইবনুল খতাব ইবনুল খতর ই খতাব খতের সেরে আপনার পরামর্শ কি উনি কি পরামর্শ দিবেনা কাহুন আপনি আমাদেরকে অর্ডার দেন তাদের এক একটা একটা করে গর্দন উড়িয়ে দেয় আর নাম বলে দিলেন আলীর ভাই যে আকিল আসে যুদ্ধ করতে পক্ষ থেকে যখন আসছে তার দায়িত্ব দেন আলীকে আলী নিজে তার ভাইয়ের এটা একজিকিউট করুক ও তোমার কিন নিমিন ফোলান না শিবেন আর এই যে আছে আরেকজনের নাম বললো যে সে আমার আত্মীয় দুর্বলতা নেই আমরা আল্লাহর পক্ষে শক্ত অবস্থানে আসে আমরা আল্লাহকে দেখাতে চাই হাউলাই সোনা দিদুম যেগুলো আমরা ধরে নিয়ে আসছি এগুলো মক্কার লিডার কাজে এদের দ্বাদুসি করেছে এদের বেঁচে থাকার কোন অধিকার নেই কিন্তু নবী করিম সাল্লামের মনটা ঝুঁকলো না এবং তিনি সেইভাবেই ফেদিয়া দিয়ে বলে এত পরিমাণ ফেদিয়া দিলে অমুককে অমুক এভাবে মুক্তি করে দেওয়ার ব্যবস্থা হবে তো অমর রাজ আনু বলেন এই এই সিদ্ধান্ত হয়ে গেল পরের দিন আসছি বলেন পরের দিন আসছি নবী করিম সাল থেকে দেখি যে উনি এবং আবু বসে আসেন আবু নবী করিম সালাম চোখের পানি দেখি আবুক রাজের চোখের পানি দেখি কলতিয়ার্ল্ল আখবের নিমিনা হেবুক আমাকে প্লিজ কেন আপনি এবং আপনার সাথে আবুকার কানছেন একটু বলেন তো দেখি ঘটনা কি হলো হয় আমার ঘটনা যোগ দেব আর যদি এত আমার কান্নার মতো ঘটনা না হয় তবু আপনাদের সঙ্গে একটু আমি চেষ্টা করে কান্না ভান করবো অন্তত কান্নাকাটি করার আমাকে শরীর করেন ঘটনা কি তিনি বললেন ফেদিয়া নিয়ে ছেড়ে দেওয়ার মুক্তি পণ নিয়ে ছেড়ে দেওয়ার এই যে পরামর্শ গ্রহণ করে সিদ্ধান্ত নিয়েছি যারা যারা এই পরামর্শ দিয়েছে তাদের ব্যাপারে দেখছিলাম যে আজাব তাদের অনেক কাছে চলে আসছিল এই যে গাছটা আছে এই গাছের থেকে আরো কাছে গাছ ছিল যে এই গাছের কাছে প্রায় আজাব তাদেরকে ধরার কথা তারা এই পরামর্শ দিয়েছে কেন তার মানে কার পরামর্শ রায় ছিল অমর আনুর পরামর্শ বাগিল সব রং পরামর্শ দিয়েছে তো আল্লাহ তারা করার আয়াত নাজরি করে দিয়েছিলেন আয়াত তিনি শোনালেন তোমরা কেউ কেউ সাহাবিরা দুনিয়ার কিছু পান পাওয়া গেলে তোমাদের একটু অর্থনৈতিক অবস্থা ভালো হবে মদিনার একটু বায়ত্রিমাল রিচ হবে এগুলো চিন্তা করেছিলা। কিন্তু আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বেশি যাওয়ার চিন্তা না করে আখরাতে বেশি দেওয়ার চিন্তা করেছেন হাকিম আল্লাহ অনেক শক্তির অধিকারী অপরাজিত এবং তিনি সবচেয়ে জ্ঞানী তিনি যে ফসলার দেন সেটাই তো উত্তম তোমরা অপেক্ষা করছো যে আল্লাহ কি বলে আল্লাহটা শুনি লিতা আল্লাহর পক্ষ থেকে যদি একটা ফয়সালা আগেই করে না রাখতেন তাহলে তোমরা মুক্তিপণ নিয়ে আজাব অনেক আল্লাহ রাখছেন ফেলে আজাবকে কার্যকরী করতে দিবেন না আল্লাহর কাছে লেখা আছে যে আজাব আসলে থামাই দিবেন আল্লাহ তা আল্লাহ তালা বললেন ওই আয়াতের বাকি অংশ গনিমতের মালসাহ যে আল্লাহ হালাল করে দিয়েছেন তো আলহামদুলিল্লাহ এভাবে মোটামুটি নবী করিম সাল্ল আলামের অমরাজ শোনালেন পরে সাহাবিরা সবাই ইয়ে করেছেন যে আল্লাহ তালা এই আয়াত না করে মোটামুটি আল্লাহ অপছন্দ করেছিলেন কেঁদে পরে আল্লাহ বলেছেন যে না ঠিক আছে যেটা আমার আগেই আরেকটা আছে সেটার মধ্যে তোমরা পড়ে যাবা আমি ক্ষমা দেখলাম এগুলা যেগুলা মুক্তিপণ নিয়েছ এগুলো আল্লাহর পক্ষ থেকে হালাল এগুলো করে দিলাম এখন এই যে আবু বকর আনহুর পরামর্শ আর অমরাজ আনুর পরামর্শ দেখা গেল যে আল্লাহ তালা কাছে অমর আহুর পরামর্শ বেশি পছন্দ হয়েছে আপাতত তাই মনে হয়েছে নগদে এটাই হওয়ার কথা ছিল কিন্তু দীর্ঘ মেয়াদি আল্লাহ তালা কেন আরেকটা লিখে রাখছেন যে আল্লাহর ফয়সলে আরেকটা আছে ঠিকই কিন্তু প্রথম যখন চিন্তা করেছিলেন তারা চিন্তাটা হওয়া দরকার ছিল যে আল্লাহ কোনটা কিন্তু আবুকার ওনার কেউ জানেন নাকি কিন্তু আল্লাহ জানা আছে সেই জন্য দীর্ঘমেয়াদী যেটা হয়েছে যে মক্কা আবুকার তারা পরামর্শ অনুযায়ী ফসালো হয়ে যাওয়াতে এক পর্যায়ে আলহামদুলিল্লা করলো মক্কা বিজয়ের পরে হলু না এখন নবী করিম সালাম কাঁদলেন কেন ওনার চোখে পানি আসছিল কেন এটা ছিল যে কোনো কোনো সাহাবির মধ্যে একটু চলে আসছিল কিনা ও পরামর্শ দেওয়ার সময় টাকা পয়সার প্রতি নজর গিয়েছিল কিনা এইটা হয়তো উন্মতের জন্য ভালো লক্ষণ নয় এইটার কথা চিন্তা করে তিনি একটু নরম হয়ে গিয়েছিলেন মিলে চোখে পানি এসেছিল যদিও তিনি নিজে পার্সোনালি হয়তোবা সবসময় তিনি আজাবের পক্ষে নন যেমন তায়েফ যেটা হয়েছে ওনাকে পাথর মারলো যখন তায়েফের লোকজন ঝিবরিল্লা আলাম পাহাড়ের ফেরস্তা নিয়ে আসলেন না যে আপনি চাইলে আমি আল্লাহর হুকুমে এই পাহাড়ের ফেরস্তা নিয়ে আসছি আল্লাহ অর্ডার দিয়ে দিবেন পাহাড়ের ফেরেস্তা দুই দিক থেকে পাহাড় এনে মক্কাবাসীকে চাপা দিয়ে ফেলবে সব তাইবাসীকে তিনি বলছেন আমি চাই না এরা সব ধ্বংস হয়ে যাক এরা যদি ইসলাম নাও করে এদের পরবর্তী বংশটা ইসলাম করবে নবী করিম সাল্লা মনে সেটা আছে কিন্তু আল্লাহর মানসা কি সেটা কি না এটা তো উনি জানতে পারছেন না আল্লাহ তালা না বললে তো এই দিক থেকে লং টার্মে দীর্ঘ মেয়াদি আবু বকর রাজি আল্লাহ পরামর্শটা আসলে মোর ইসামের জন্য ফায়দা হয়েছে যদিও তাৎক্ষণিক স্পিরিটে ওই সময়ের জন্য ওমর রাধান স্পিরিট আল্লাহ করেছেন কিন্তু আল্লাহ তালা তরীকে আসে যে তিনি এটাকে অবশ্য আর এক নিয়ে যাবেন কিন্তু তাদের উচিত ছিল এই ওমর রাহ অনুমতন অবস্থান থাকা এরকম মানসিকতা তৈরি করা এটাই হল দুইটার কথার মধ্যে একটা কন্ট্রাডিকশন নয় দ্যাট ইজ এ কমপ্লিমেন্টারি এরপরে আমরা চলে যাচ্ছি যে তিনি কিভাবে এই বন্দীদেরকে মুক্তি করার মুক্ত করার জন্য ফর্মুলা দিলেন এই ফর্মুলার মধ্যে তিনি ঠিক করে দিলেন বন্দির অবস্থা অনুযায়ী মুক্তিপণ কারণ গরিব যে আছে তার জন্য খুব হাই মুক্তিপণ দিলে না ধনির জন্য একটু হাই অ্যামাউন্ট হতে পারে এবং তাদের মধ্যে এমন পাওয়া গেল যে তার কিছুই নাই কিন্তু সে লেখাপড়া জানে তখন তিনি কি করলেন নবী করিম সাল্লাম দ্বারা দ্বারা লেখাপড়া জানে বললেন তোমাদের মুক্তি পানোর জন্য পয়সা দেওয়া লাগবে না তোমরা এতজন করে আনসারি মহাজেদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখাই দাও কি বুদ্ধির কাজ করেছেন কারণ আরব তখন অনেক স্কুল ছিল তাই না ছিল না কি ছিল ছিল না কিছু নাই তো অল্প এক গ্রামে এক দুইজনও পাওয়া যাবে না লেখাপড়া করায় লিখতে পারে বললেন যে এই এতজনকে ছেলে মেয়েকে ট্রেনে তার লেখাপড়া শিখাই দাও তাহলে তোমার এতজনকে শিখাইলে তুমি মুক্তি পাবা ঠিক করে দিলেন এবং এভাবে দেখা যায় নবী করিম সালামুটি ভালোই তিনি ব্যবস্থা করে দিলেন আলহামদুলিল্লাহ আর এই ইসলামের লেখাপড়া তো কত গুরুত্ব আল্লাহ তারা তো প্রথম আয়াতি নাজিল করলেন কি দিয়ে এ করা বেসমুল্লাহ পড়ো তো পড়া আর লেখা দুটো একসঙ্গে এই এই কাজ করার জন্য তিনি একটি চমৎকার সুযোগ কাজ লাগালেন এবং এর বিনিময়ে অনেক মাস্লা মুক্তি পেয়ে গেল আবার কিসে কিসে ছিল মুক্তিপণ কে মোটেই একজন ছিল আবিরেফা আবু আজাহি আবু আজাল জুমাহি আরে গরিব লোক কানা ফকিরান সে ছিল একদম গরিব এবং তার অনেকগুলো মেয়ে ছিল তার ঘরে পরিবারের মধ্যে সে যখন বন্দী হয়ে আসছে সে বললো আহ ইয়ারিম লক্ষ্য করে বললো জানেন আমার তো মুক্তিপণ আমার আর আমার এই মেয়েটে কতগুলো আছে পরিবার সব না খাইয়ে মরবে আমি যদি আমাকে মুক্তি না দেন সামনু আলাইয়া আমার প্রতি একটু মেহরবানি করেন দয়া করেন আমাকে আপনি আপনি একটু ছেড়ে দেন পাঠাতে কিছু দিতে পারবো না উৎসাহিত করবা না এই শর্তে দেব কিন্তু এই শর্ত সে রক্ষা করে নাই সে ওহোদের যুদ্ধে আবার আসে যুদ্ধ করতে আসার পরে মোশ্রক তাকে মানে খুব ইয়ে করেছে মার্শাল তুমি তো ভালো বুদ্ধিমানে কাজ করছো বিনা পয়সা চলে আস ফাইন মোশের যখন সে যখন ধরা পড়েছে আমার তো আগের মধ্যে হালাত অবস্থা কোনো অবস্থা কোনো উন্নতি হয় নাই তা আমার ছেলে মেয়ে সব মরে যাবে খাওয়াটা থাকবে না মেহের বাড়ি আমাকে ছেড়ে দেন তখন তিনি বললেন্কা আমি তোমাকে আবার ছেড়ে দেব না তুমি খুব গল্প করবা দিয়েছি। আমি কেমন বেটা জানো খুব চালু মানুষ আমি এরকম তুমি একটা ফন্দি করছো আমার সাথে জহরিন ওয়াহিদিন মর্রতাইন কোন মমিন মুসলমান দুইবার এক গর্তে পড়ে না তোমাকে আমি চিনে ফেলেছি ফুতুল আহমদ ওহদের যুদ্ধে পরে তার মৃত্যুদণ্ড তিনি কার্যকরী করেছেন করার নির্দেশ দিয়েছেন করে মোটামুটি কিছু আরো কিছু কে তিনি বিনা যাদের গরিব একান্ত অসহায় তাদেরকে তিনি বিনা মুক্তি পনে মুক্তি দিয়েছিলেন কিছু কিছু ইশ্লাহ এরপরে পনের ব্যাপারে আরো কিছু কথা আছে এবং ওনার জামাতা এক জামাতাও বন্দী হয়ে আসছে তার মুক্তির ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আছে সেটা আমরা এই সালে আগামী সপ্তাহে বলব আজকে আমরা এখানে ইনশাআল্লাহ